وان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان محمدا عبده ورسوله ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بيده نيرا পদকা হুতী কলা বিহ অপুর কিলহমী আহ বিশিমিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئاء أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أننا سيدنا وسنادنا وحبيبنا وغلالا وحبب وآل آله وصحبه يجمعين أما بعد فإن خير الحديث كتاب الله فَأَيْرَ الْهَدِيَ لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَنَّ الْأُمُورَ مُحَادَثَاتُهَا وَكُلَّ مُحَادَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ وَلَالَةٌ وَكُلَّ وَلَالَةٍ مُنْدَا وَبَعْضُ فَعْلُهُ بِاللَّاءِ إِنَّ الشَّيْطَانَ اللهم الرحمن الرحيم اتل ما اوحي إليك من الكتاب وأطم الصلاة إن الصلاة تنهى عن الصحشاء والمنكر ولذكر الله أكبر وقال الله تعالى في موضع آخر يا ابن ياطم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك أن ذلك إن ذلك من عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم بالحديث যাবসা সকল গুণগান একমাত্র সেই মহান আল্লাহ পাতের জন্য যেই মহান আলমী আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র জাম মসজিদে উপযুক্ত সময়ে এসে কোরআন এবং সন্ন্যাস থেকে কিছু কথা বলার এবং প্রবণ করার তহ দান করেছেন এই জন্য মহান আল্লাহর পাতের শাহী দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আমরা আয়াত এবং হাদিস উপস্থাপন করেছি আলোচ্য আয়াত এবং হাদিসের সামনে রেখে আজকের আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব दायर पद्धति संक्षिप्त परिसयना करोचनार पूर्व दो एक कथा प्रथम कथा हल्का आम्रा कारा जब् बंदा दायकाम मेने चला कारण अल्ला पकर असंख्य सृष्टिजीबा के एकम्र उत्तम एवं सर्वोत्कृष्ट जीव हिस দুনিয়া আদি সৃষ্টি করেছেন আল্লাহ সুর আপনার ঘোষণা করে বললেন আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি আর এই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে সুরা যা আয়ের নম্বর আয়ত আল্লাহাক ঘোষণা করে বললেন আমার সদাতুল জিন্ন ইন্সাই আমি আমরা কারা আমরা আল্লাহর বান্দা আমাদের কাজ কি মহান আল্লাহ হুকুম মেনে নেওয়া যিনি যে বিধানগুলো দিয়েছেন যিনি যে ইবাদত করতে বলেছেন পালন করা শ্রোতার উদ্দেশ্যে দুটি কথা আমরা এমন এক শ্রোতা যাদের আদর্শ হবে সাহাবায় ক্রান্তনের আদর্শ অনুযায়ী তারা কি বলতেন সাল্লাহ সাল্লামের কথা শুনলে তারা মনোযোগ দিয়ে শুনতেন এবং বলতেন শুনলাম এবং মেনে নিলাম উপস্থিত শ্রদ্ধেই মুসা আজকে আপনারা শ্রোতা আমাদের আদর্শ হবে আদর্শ আমাদের আদর্শ হবে শাহবাইক্রমের আদর্শ আমরাও দলিল ভিত্তিক আলোচনা সুন্দর শুনলাম এবং মেনে নিলাম এটাই হবে আমাদের আদর্শ তবে সাবধান হল। যে আলোচনা হতে হবে কোরআন এবং শূন্য ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা হলেই হতে হবে শুনলাম এবং মেনে এটাই আমাদের দায়িত্ব আজকের অন্তত পক্ষে আজকের সময় এবং তা বাস্তবে প্রয়োগ করা উপস্থিত আমরা আল্লাহ পাখের উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিজীব আমাদেরকে আল্লাপাঠ একটি উত্তম এবং সর্বোৎকৃষ্ট জীবন বিধান দিয়েছেন সেই ধর্ম ইসলাম এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাপুরা ইসলাম ইসলাম একটি কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান ধর্ম এবং একমাত্র দুনিয়ার দোকে অসংখ্য আদর্শ অসংখ্য ধর্ম রীতি নীতি কালচার রয়েছে তার মধ্যে শুধু একমাত্র ইসলামকাল গ্রহণ করেছেন মনোনীত করেছেন বেছে নিয়েছেন এবং তার পূর্ণাঙ্গ বিধি বিধান রূপদান করেছেন বিশ্ব নবী সাল্লামের মাধ্যম দিয়ে আর এই ইসলামের জীবন বিধান হয়েছে দাঁড়িয়েছে তথা প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি প্লিয়ার ওপর ভিত্তির যেমনটি সৈব সৈব মুসলিম মেনে নেওয়া দুই সলাফ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার রমজান হাতে পালন করা হাত সম্পাদন করা এই পাঁচটি ভিত্তির মধ্যে আমরা আজকে একটি পূর্ণাঙ্গ করেছি এক আল্লাহকে মেনেছি রসমকে মেনে নিয়েছি সত্য কথা মুসলিম নয় তার দ্বিতীয়টি দায়িত্ব হচ্ছে সলা এই পাঁচটির মধ্যে প্রথমটি মৌলিক বিশ্বাস করতেই হবে প্রতিটি মুসলিমকে তারপর আপনাকে মুসলিম হিসাবে পরিচয় দিতে হলে আপনাকে সলা দাবাই করতে হবে সালাত আদায় নিজে করবেন পরিবারকে সালাত আদায় করতে বলবেন সমাজকে বলবেন দেশ জাতি কে বলবেন সালাদাম জিজ্ঞাসা করলেন সবচেয়ে উত্তম আনন্দ কোনটি আল্লাুল সাল্লা বললেন সময় মতো সালাত আদায় করা সংগ্রাম করা আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য সঠিক মত সঠিক আশিদাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা চেষ্টা করা সর্বাত্মক চেষ্টা করা সর্বোত্তম আমল পেলাম সবাই মতো সলা পাটাই খাবার অনেকে ভাবি চলাপাত করলেই হলো না আপনাকে উত্তম অর্থেই সলাপাত করতে হবে আহ্বাল অর্থেই সলাপাত করতে হবে সেটাই হচ্ছে উত্তম ভালো খাবারটির জন্য আপনি তো আগে খাবার থেকে এগে যান বাটিতে মাংস রান্না করলে আপনি আগে রান্না খাওয়ার জন্য উজ্জ্রী হয়ে পড়েন আপনি ভালো আমল নিতে গেলে আপনাকে মসজিদের প্রথম কাজে আসতে হবে জমায় মতো আসতে হবে জুমার দিনের অধীর আলোচনা করলে আজকে আলোচনা শেষ হবে না প্রথমে দিনে মসজিদে প্রবেশ করবেন তিনি আদান দিবেন আদান যেন করবেন কাউ ক্যামতের মধ্যে ওই ব্যক্তি ওই মহির কাউ ক্যামতের ময়দানে তার ঘাট আর সবচেয়ে উঁচু থাকবে তথা সম্মানিত সকলের মধ্যে পবিত্র কোরআন এই সলাফ সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন এবং কি ফরচ করেছে আকেলামা তোমার সলাৎ কায়ন করো জাকাত আল্লাপার পবিত্র ৪৫ নম্বর আয়াত আল্লাহ আল্লাপা শুনছেন হেন তাই পাঠ করে শুনিয়ে দাও যা তোমার প্রতি অসী করা হয়েছে ওই করা হয়েছে তোমরা সালাত করো কারণ সরাত মানুষকে মন্দ কাজের বাধা প্রদান করতে পারে সকল প্রতার অন্যায় কাজ কে এই বাধা দিতে পারে অতএব আল্লাহকে স্মরণ করে আল্লাহকে মনে করে আল্লাহকে ভয় করে সালাত করো তাহলে সালাদ আপনাকে যদি কোশ্চেন করা হয় প্রশ্ন করা হয় কেন আপনি সলা তাদের করবেন আমরা যদি জবাব প্রদীপ খুব সহজ দিতে পারবো প্রথমে বলবো আমরা যদি পালন করি আমাকে অন্যায় কাজ থেকে বাধা দিতে পারে আল্লাহরই বিধান আল্লাহ বিধান মানাও হল আবার এই সলা বাদাই করার কারণে আমাকে খারাপ কাজ থেকে হেফাজত করলো আপনি উজো অবস্থায় রয়েছে আপনাকে পালা দেবে যে আমি উঁচু করেছি সব তাদের করতে যাবো কিভাবে আমি সিনেমার যেতে পারি কিভাবে একজন মানুষকে গাল দিতে পারি কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারি আপনি কিভাবে একটি অপকর্ম আপনি জোরে করতে পারেন তো সব আপনাকে স্মরণ করে দিবে বাধা দিবে তাছাড়া সলা তাতায় করলে আপনার সামাজিক পারিবারিক অনেক উপকার আপনার প্রতিবেশী ভাই ভাত প্রতিবেশী সকলের খবর নিতে পারবেন সালান বিনিময় হবে সুন্নত গুলোর প্রতিনিয়ত পালন হবে আপনি রুকু করলে আপনার মেরুদণ্ডের হারে যদি ব্যথা থাকে মেডিকেল বিজ্ঞানীগণ বলছেন যে চলাচলাই করার কারণে আপনি শারীরিক মানসিক বৈজ্ঞানিক অনেক অনেক উপকার লাভ করতে পারবেন যা ডক্টর জাকির নায়ক অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন ঢুকুতে যাবেন তখন আপনার পিছনের ব্যথা থাকলে অনেকটা ব্যথা পূরণ হয়ে যাবে ঢাল হয়ে যাবে রিল্যাক্স পাবেন শান্তি পাবেন রক্তের চাপ আদান প্রদান হয় আবার যখন দাঁড়িয়ে যাবেন রক্ত রোগী জায়গা মতো চলে যাবে আপনি সতেজ হবেন আপনাকে যদি বলা হয় আপনি কোথায় যাচ্ছেন আপনি বলবেন আমি সলা তাতে করতে যাচ্ছি এটা একটা প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম এমন একটি বিধান যা বলা পারে ব্রেন ওয়াশ করতে যাচ্ছি ব্রেন কে আমি সতেজ করতে যাচ্ছি থাকলে একজন মানুষের শরীর মন মানসিকতা যদি খারাপ থাকে সলা তারাই গুজু করে যদি সলা তাদের তাহলে সে এত নির এত শান্তি বোধ করে যা অন্য কোনো কাজ করে শান্তি পায় না ঘুমের ট্যাবলেট খেয়েও সে শান্তি সে করবে না শান্ত স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন আপনারা তাই সলা তাদের অনেক হয়েছে সলাৎ যে আমরা আদায় করি ঠিক আছে সলাৎ আদায় করতে গিয়ে আমাদের অনেক সময় সালাতে মনোযোগ থাকে না সলাতে আমাদের মনোযোগ থাকে না মনোবিজ্ঞানীগণ বলছেন সালাত আদায় করতে গিয়ে কেন মনোযোগ থাকে না তার কারণ মনোবিজ্ঞানীগণ বলছেন যে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণ ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের মনের মধ্যে যে অন্ততা রয়েছে মন মনের উপর পূর্ণ ক্ষমতা নাই কারণ আমি যদি ইচ্ছা করি আমার হাতটি ওপর উঠাবো আমি এই ক্ষমতা রাখতে পারি আমি যদি ইচ্ছা করি আমার হাতটা পিছনে করবো আমি পাব কিন্তু আমার মনটা কি পাব আমার মন চাচ্ছে আমি এখন সলাচায় করি আমার মন চাচ্ছে আমি এখন যায় কিন্তু আমি তো বাজার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না সলাচটাই করছেন আপনি আল্লাহ নামে সভাগার করছেন আর আপনি হিসাব করছেন যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি ব্যবসায়ের কথা চিন্তা করছেন হয়তান আপনাকে ঢোকার মতো ফেলবেন আপনি যদি একজন ছাত্র হন তাহলে আজকে ইন্টার পরীক্ষা দিয়ে আসলেন আর বলছেন তাই যদি আমি তিন নম্বর প্রশ্নটা জবাব দাম তাহলে হয়তো ক্লাস শুরু হয়ে যেত সে ভাবছে এর কারণ কি ডক্টর জাকির না একটু সুন্দর গবেষণামূলক জবাব দিয়েছেন যে সলাতে মনোযোগ সৃষ্টি করার কৌশল হচ্ছে আপনি যা পড়ছেন তা বুঝে বুঝে পড়েন আপনি বুঝে পড়েন কেমন কি দেখেন আমরা পবিত্র সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাঠের জন্য তিনি বিশ্ব জগতের প্রতিপালকানি রহিম তিনি দয়াময় ও প্রণাময় তার কি আমরা অন্যায় করছি আমাদেরকে সরল সঠিক পথে বিষাদান আল্লাহ প্রার্থনা করছি না আপনি যদি অর্থ বলে ভাবেন তাহলে আপনি আল্লাহ আপনি মনোযোগ বৃদ্ধি পাবে আদাস অন্যান্য চিন্তা আপনাকে যদি আপনি হে ইমানদার লোকেরা তোমাদের উপর মদ জোয়া এবং প্রতিমা যে পূজা গুলো করো এবং নিক্ষেপ করে ভাগ্য নিয়ন্ত্রণ করো এই সকল কাজ আপনি শয়তানের কাজ এগুলো আল্লাহর নিষেধকৃত কাজ তাহলে তো অবশ্যই কি বৃত্ত থাকতে হবে আল্লাহ পা লাল কম টুপুন যদি তোমরা দুঃখাদিব তা করো সেগুলো বিক্ষেপ করো করে মজা ছেলেদা তাহলে শুক্রের মাংস এবং আল্লু মাছ নামে জবেক্ষিত পশুর মাংস এগুলো হারাম করেছে। আপনি চিন্তা করবেন অর্থাৎ আল্লাহ বিধান করেন আল্লাহ করবেন অন্য মনে করেন আল্লাহ পাক বললেন আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এক আল্লাহর মদত করবে একমাত্র আল্লাহর ইবাদ করবে আর কি তোমাদের পিতা সাথে উত্তম আচরণ করবে সলাচ যেমন একজন মানুষকে অন্যায় কাজ থেকে বিরোধ রাখতে পারে তেমনি সলাচ মানুষকে উত্তম ব্যবহার শিক্ষা দেয় আল্লাহ এআ বললেন যে তোমার আইবাদ করো আর কি বলো তোমার পিতা সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো শিক্ষা দেওয়া না তাই আমরা আমাদের পিতা সাথে কি করব উত্তম ভাষায় কথা বলবো না আপনাকে বললো আপনার পিতা বাবা আমার জন্য আনো আমি কি আর এতটুকু বললাম আপনার জন্য অন্যায় যেই মা দশ নিল আপনাকে গর্ব রেখেছে যে পিতা শিশু বাচ্চাদেরকে লালন পালন করেছে পৃথিবীর মুখে সবচেয়ে বড় পাপ তিনটি তার মধ্যে এক নম্বর হচ্ছে শিল্পের পাপ শির্কাকে বলে আল্লাহর সাথে অন্য প্রকৌশল স্থাপন করা আপনি আল্লাহ নিকট না করে আপনি পীর বাবা নিকট প্রার্থনা করলেন কোনো মানুষের আশ্রয় গ্রহণ করলেন এগুলো শীত এটা সবচেয়ে বড় পাপ আর তৃতীয় পাপ পিতার আবদ্ধ হওয়া আল্লাহ বললেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করবে আর পিতামাতা অসন্তোষ থাকবে তার জন্য জাহান্না পিতামাতার আলোচনা অনেক রয়েছে শুধু একটি আমল যদি আপনি নষ্ট করে দেন আপনি সলা মাতায় লাভ হবে না আপনি সাদগা করেও লাভ হবে না আপনার পিতামাতা যদি অসন্তোষ আমরা সালাদ আদায় করে নাই পরতার প্রোগ্রাম শিখবোতার সাথে উত্তম আচরণ করার ব্যবহার শিখবো তাদের সাথে ভালো ব্যবহার করবো তাদের খেজ মাফ করব সালাদ গুরুত্ব তাৎপর্য অনেক অনেক হাজারতে সন্তান করবেন আক্রমিক সালাদ আমার প্রিয় বৎস তিনি তার পুত্রকে বেশ কয়েকটি উপদেশ দিয়েছিলেন স্বলোকমান করে নেবেন তার মধ্যে আমার আর ভালো কাজের আদেশ দান করো বা আরুক মানে ভালো কাজ এবং অনহানির গুণকার যেগুলো খারাপ জগন্ন তারিখ সিনেমা ইত্যাদি সব এই অন্যায় খারাপ পরিহার করো তা থেকে মানুষকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করো এখানে নির্দেশ দিয়েছেন আল্লাহ প্রতিটি পরিবারের গার্জেনকে বলেছেন ও আমার আহ হে পরিবারের নেতারা তোমরা তোমাদের পরিবারের সন্তানদেরকে পরিবারের সদস্যদেরকে সলা তার করো তোমাদের রীতিকে চিন্তা করতে হবে না সলা দালাই করলে আমি আল্লাহ তোমাদের রীতি ব্যবস্থা করে দেবো হ্যাঁ এগুলো কোন মানব রচিত কথা নয় আল্লাহ রসুল্লাহ বলছেন মরু আউলা আপনার সব আসেন তোমাদের সন্তান যখন সাত বছর বয়স তখন তোমাদের সন্তান থেকে সলা তাদের নিচ্ছে দান করো আর যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তাদের উপর লাঠিচার্জ করো না দশ বছর হয়ে গেছে সেটা করুন তাদের গুলো পৃথক করে দিন কারণ তারা শিশু থেকে যৌবনে পদার্পণ যাচ্ছে আল্লাহ রাসুলের দাম আজকে বর্তমান সমাজ এত অন্ধকার ভেবেছে আমরা যত বলি ডিজিটাল যত বলি আধুনিকতা আজকে ইসলামী শিক্ষা দীক্ষা আদর্শ আমি বলি না বললি চলে কারণ আমরা আধুনিকতার প্রসার করেছি আমরা আধুনিকতার শিক্ষা নিয়েছি ইসলামের আদর্শ মডেলকে আমরা ব্যবহার করতে পারছি না আপনার পরিবারের সন্তান কোথায় কিভাবে কি আচরণ করছে আপনি চিন্তা করেছেন আপনার সন্তান রাত দশটার দিকে বাসায় আপনি জগন্নতম মোবাইল ভিডিওগুলো ব্যবহার করে আরো নিম্ন স্তরে নেমে গেছে কি তাদের নিকট তাদের আচরণ এমন রয়েছে যে না নিত্যদিনের ব্যবহার হয়েছে নৌশিল্লা এজন্য জন্য আপনাকে আমি বলি আপনার ছেলেমেদেরকে মেয়েদেরকে খুব জটিল এবং খুব হুশিয়ার ভাবে সতর্কতার সাথে সাবধান হয়ে যান আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কিপারে আপনি আমাকে ব্যক্তিগত উদ্যোগে সচেতন হবে এবং এগিয়ে আসতে হবে বলছিলাম সলাতের গুরুত্ব অনেক সলাৎকাল কেমতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সামনে হবে এই সলা এবার আসল সলা আদায় করবেন কিভাবে আমাকে সরৎ আদায় করতে দেখেছ সেটা কিভাবে দেখব। আজকে আমি তো মোহাম্মদ দেখতে পাচ্ছি না সাহাবাই করতে না কিভাবে সরাত আদায় আমাদের জন্য করেছেন কোরআন ঠিক সেভাবে দেখানো তার আদেশ কি বলছে কিভাবে তিনি সিদ্ধা করেছে কিভাবে তিনি বুকু করেছেন কিভাবে বন্ধু করেছেন কিভাবে তিনি পবিত্রতা অর্জন করেছেন আমরা সেদিকে সেভাবে আমরা পালন করব আমি সংক্ষিপ্ত ভাবে সলাৎ আদায় করার পদ্ধতি গুলো খুব অল্প সময়ে আমি বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আদায় করতে গেলে আপনাদের সর্বপ্রত যে বিষয়টি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের সমাজে অনেক মুরব্বী বড় ভাই এবং অনেক বয়স্ক হয়ে গেছে অনেকে সলাপ আদায় করার পূর্বে যে পবিত্রতা অর্জন করতে হয় বিশেষ করে যে কৌশল করে যে পবিত্রতা অর্জন করতে এই বিধানটি জানে না কৌশল কিভাবে করবেন আরো পরিষ্কার ভাবে বলি ফরজ গোসল করে কথা রয়েছে স্বামী স্ত্রীর সাতান্ন নম্বর হাবিসি দেখবেন যে ফরজ গোসল করার নিয়ম কি কিভাবে পুজো করে পুজো যেভাবে করেন নামাজের জন্য ঠিক সেভাবে উজু করে আপনি গোসল করবেন এবং আপনার সমস্ত শরীরকে তার করবে উজু বিধান পুজো করতে গিয়ে আপনাকে মুখে নিয়ে করে কোনো উঁজু নাই কোন বিধান নাই যেভাবে আপনি উজু করেন পুজো করবেন শেষে গিয়ে আপনি এতটুকু বলবেন উদুর শেষে দোয়াটি বলবেন এই হাদিসটি পাবেন সৈয়াদ পঞ্চান্ন নম্বর হাদিস তারপর আপনি মসজিদে এসবেন আল্লাহ আবু আল্লাহ কাবুলে ঢুকবেন ফের হওয়ার সময় আপনি বল আসলেন এবার আপনি আপনি কেবলামুখী করবেন এবং দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষ করে যখন কাতারে দাঁড়াবেন তখন আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে দাঁড়াতে হবে এবং কাতারে জামাতে দাঁড়ার সময় আপনার কাঁধে দাঁড়াতে হবে হাদিসগুলো এইভাবে উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছেন পায়ে পা কাঁধে কাজ মিলে একজন অপরজনের কাঁধে কাজ মিলে দাঁড়াতে হবে হাদিস গুলো বলি আপনাদেরকে আবু দাওয়াদের ছয়শ নম্বর হাদিস দেখবেন পেয়ে যাবেন আল্লাুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কাতারে থা বন্ধ করে দাঁড়াবে এই আমলের আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করবেন অথবা জাননাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন শুভারম্ভিয়ালা আমাদের সামনে আপতেন এবং তিনি নিয়ে কাঁটা বসা করতেন এ ব্যাপার বিস্তারিত আরো অনেক আলোচনা রয়েছে দেখবেন তারপর আপনি কাঁটা শুদ্ধ করলেন এবার নিয়াত করবেন না নিয়াত করবেন না নিরিয়া শব্দটি অর্থ হলে মনের কল্পনা করা মনের মধ্যে যা চাপছে এটি হচ্ছে নিয়াদ বসে কোনো নিয়াদ নাই কারণ মিয়াঁত শব্দের অর্থই হচ্ছে মনের ইচ্ছা মনের যে কামনা মনের যে চাহিদা মনটা তারপর সেটাই সে তাকে বলে নিয়াদ ইনামালা আমার উপর নিহ সকল কর্মকাণ্ড আপনার নিহাতের উপর নির্ভরশীল সৈয়াল বখারির প্রথম হাদিস এটি ইস্কাতুল মাটি প্রথম হাদিস দুই জায়গায় থাকবে ক্লিয়ার সালাতে মানুষের দৃষ্টি দুই জায়গায় থাকবে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনার দৃষ্টি থাকবে জমির দিকে চিৎদার দিকে যখন আপনি তাসাউদে বসবেন অর্থাৎ বসেন থাকবেন তখন আপনার দৃষ্ঠ থাকবে শাহাদ আঙ্গুলের দিকে এবং শাহাদ আঙ্গুলটি নড়তে থাকবে তারপর আপনি হাত বেঁধে আদায় করবেন হাত কোথায় রাখবেন আল্লাহ ইমনা আল্লাহি সহি তাহাকে আলবানি। তাহলে আমরা হাত বাঁধবো কোথায় বুক তারপর আপনি খানা পাক করবেন থানা আরো দু একটি দরবান ইত্যাদি পড়বেন শিখতেই হবে এবং আপনাকে পড়তে হবে এটিও পাবেন সোহাল বোখারি সাতশো নম্বর হাদি এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনেছি ইতিপূর্বে শুনে চারা পরিষ্কার করছি তাহারিমা প্রথম দল ছাড়া শুরু করেন আল্লাহ একবার হাতটি উঠাবেন কাত বরাবর অথবা কানের লক্ষি পর্যন্ত দুটাই হাতি শুয়ে তবে কান ধরে চেপে হবে আল্লাহ বিধান একটি কেউ দেখাতে হবে এবং আবার যাবে রুকু হতে উঠবেন তখন আবার হাতটি উঠাবেন কাজ বা কানের লতি পর্যন্ত চতুর্থ যখন তার কাজ করবেন তামড়া কাত থেকে ঠিক দুই রাখাত হয়ে যাবে তখন তিতরা কাত সময় আল্লাহ আস্তর বলে আবার বুকের উপর হাত পাবেন এইগুলো হচ্ছে একটি হাদিস এবং প্রায় কুদুমে চিত্তায় অধিক হাদিস রাফুল আদাইনের উপর হাদিস রয়েছে অনেক ভাইয়েরা আমাদের দেশে দেখতে পাই রাফুল আদাইন করা না আপনাদের আমাদের উদাত্ত আহবা যাই করি আমাদেরকে হাদিবাদি আমাদের যখন বললেন তখন আমিন বলতে হবে সৈয়াল বুখারি আটশো আশি একাশি বেরাশি তিনটি হাবিব সহারিষ্ট হাবিদ এবং বুখারি হাবিজ সম্পর্কে পৃথিবীর কোন বিদ্যান্ত মহাদিস বলেননি মানা যাবে না সবাই বলেছে কোরআনের পরে সহি কোরআন যেমন আমি মেনে নিয়েছি সহিগুলো এভাবে আমরা মানতে বাধ্য কারণ প্রতিটি আপনি সহি মুসলিম পাবেন সাতশো থেকে আটত্রিশ এভাবে সাত আটটি হাতিস আপনি শহীদ মুসলিমে পাবেন আরো অন্যান্য আছে অতএব হাতিগুলোর সহি আমিন বলতে হবে আল্লাহ বললেন যখন ইমাম কারিমাতবেন তখন মুসাল্মাও যেন আমিন বলে আসুন আমরা পবিত্র কোরআন ইমাম আবু তিনি একজন ব্যক্তি তিনি স্পষ্ট বলেছেন যেটাই সহিদ সেটাই আমার মাধাবি আমার নিকট অন্য কোনো মাধাব নাই আমাদের দেশের সময় অনেক মাধব রয়েছে আপনার ভিত্তিক জীবনযাপন করতে হবে আমাদেরকে আসতে হবে আমাদের সকলের টানা এবং আব্দুল্লা কাহিয়াল রহিম তিনি এদেশের ভারত বাংলাদেশ উপমহাদেশে এইগুলোতে কোরআন ছিলেন এবং বাংলাদেশ জমে নাম দিয়ে তিনিও সেই মিশনে কাজ করেছেন আজকে বর্তমানে ডক্টর ইলিয়াস তিনিও কাজ করে যাচ্ছেন আপনার পৃথিবী অনেক ভালো কোরআন ভিত্তিক আলোচনা করছেন আমরা সে আলোচনা এবং সেই আমন করে দেহকালীন আমন করে করকালীন যেন মুক্তির পথ করতে পারে আল্লাহ আল্লাপাক আমাদেরকে সে তো দান করেন সকল আল্লাহ পাক আমাদের সকলের জীবন সকলের পাপ করে যেন ক্ষমা করে দেন আল্লাহামা আমি আল্লাহ পাক আমাদের মৃত্যু আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করে আল্লাহ সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দেন যান নতুন দান করো আমি ربنا ظلمنا انفسنا فاغفر لنا وتقبل منا اننا من المتقين ربنا اعطنا في الدنيا حسنة وفي الاخرة حسنة আপনার এই বইটি পাবেন আমার নিকট আর কিছু লেপা সালাত আল্লাহাক আমাদের সকলকে শহী ভিত্তিক আমুল কত্তির আমিন اقول صفوبكم فإن تصبحت الصفوب من قامة الصلاة فإن قد قادم لكتاشر قولي اقشفات قولي الله أكبر الحمد لله وبرعالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين جهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المظلوب عليهم ولا الظالم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله مساء أحوى سنقرئك فلا تنسى لَمَّا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى وَيَسْتُرُ كَرِ النَّاسِ وَيَذْكِرُ إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى فَيَذَكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُ الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى قد أفلح من تذكى وذكرت ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى إن هذا لفي السحب القولى سحب الله أكبر فَنِيَ اللّٰهُ لِمَا الْحَمِيدًٰهُ اللّٰهُ أَكْبُرُ الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم حالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستعظيم صراط الذين أنعمت عليهم ويل المغضوب عليهم ولا الضالين آمين أَفَلَا يَنْظُونَ إِلَى الْإِبْلِ كَيْفَ هُلِقَتْ وَإِلَى الزَّمَاءِ كَيْفَ مُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ مُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ فَذَكِّرْ إِنَّمَا أَوْتَ مُذَكِّرْ فَاسْتَ عَلَيْهِمْ بِمُسَيْتِرْ إِلَّا مَا أَوْتَ وَاللَّا وَكَفَ আকরাই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 আল্লাহু اكبر আল্লাহু اكبر